কাল সাতটায় বাংলাদেশে বিশ টিভি পৃষ্টিভি বাংলার আজকের আয়োজন উপভোগ করার জন্য যারা দূরদর্শনের সামনে বসে আমাদের অনুষ্ঠান শোনার অপেক্ষা করছেন তাদের সকলকেই আমরা आंतरिक सालाम और शुभे जानिए आलोचना आयोजन शुरू कर आयोजन रही है हादिस शस्त्रे इतिब्वयार क्रम विकाश क्या सम्भव होता कमे और आलो ये आलोचन जे समस्त विज्ञ आलोचकमंडली अंशग्रहण करचय करिए दी अपने रेचन शायक চ্ছি শেখ আব্দুল হাদিস শাস্ত্রীর উৎপত্তি তাহলে কোথেকে এবং কিভাবে আমরা বলবো একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাতির কাছে হাদিস আসলো এ বিষয়ে আসলে আমাদের জানা প্রয়োজন এমনিতেই কি আমরা একজন আর কথা বলছি এটা আসলে আমাদের জানা একান্ত জরুরি তাহলে আমরা সে গ্রহণ করার পদ্ধতি এই পৃথিবীতে হাদিস ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার আগে আমরা উৎপত্তি স্থল তাহলে আল্লাহর কুরআন যেভাবে এসেছে হাদিসও ঠিক কথাগুলি বলতেন যেমন একদা তিনি বলছেন শাস্তি দিতে হবে মানুষকে পুরুষ যদি নারী যদি কোন অশ্লীল কাজে জড়িয়ে পড়ে তাহলে তাদের বিধান কি হবে अबहित पुरुष और नारी जो अश्लील कड़िए पड़े তাহলে তাকে একশো লাগে বলেন এই কথাটুকু বলার পরে আসবু রাজম কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি অশ্লীল কাজে জড়িয়ে পড়ে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে এবং থেকে বি ছিল না দিলেন একটা হাদিস তোমরা আমার নিকট থেকে তোমাদের হজ পালনের বিধান গ্রহণ করো আল্লাহ তো শুধু হজ করার জন্য বলেছেন এবং অশ্লীল কথা অপছন্দ কথা থেকে বিরত থাকতে বলেছেন যে তার যে একটা বিস্তারিত বিবরণ আছে কোথায় এহরা বাঁধতে হবে কোথায় যেতে হবে কখন কোথায় থাকতে হবে কোথায় কুন্দুয়া পড়তে হবে কি নিয়মে কাবা ঘর করতে হবে এর বিধানগুলি বিধান সব বিস্তারিত পেশ করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে হাদিস ছড়িয়ে পড়ার মূলত মাধ্যম তিনি তার থেকেই সারা পৃথিবীতে হাদিস ছড়িয়ে পড়ে दीस कथा सब इसलम उत्साह एक कुर करीम जा सरसि सुर बाणी সেটাই হচ্ছে যখন নবী তিনি তার কতক স্ত্রীদের কাছে কথা কেউ যে আল্লাহ হাদিস বলে নামকরণ করেছেন তার এটা একটি প্রমাণ আপনার কথায় আর একটা কথা আমার মনে এসে যায় সেটা হচ্ছে যে স্বয়ং কুরআন আটটি আয়াতে কর্লা সুবহান তার মধ্যে যেমন একটি গুরুত্বপূর্ণ সোরা জুমারের সোরা জুমারের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন এবং মোহাম্মদ বলেছেন উৎপত্তি আমরা নিশ্চিত হয়ে বলতে পারি এর উৎপত্তি হচ্ছে মোহাম্মদ সাল আলী হুসাল্লাম থেকেই হাদিসের শুরু তবে এই বিষয়টিও মনে রাখতে হবে তবে এটিও মনে রাখতে হবে এর অর্থ এই নয় ইসলামের বিষয়ে তিনি মন কোনো কিছু কথা বলেন না যা বলেন সব আল্লাহ সাল থেকে আপনার কথাতে একটা কথা ছড়িয়ে পড়ছে দিস তো খবরকে এবং বাণী কথাকে বলা হয় তা আমরা যেটা সহজেই মুখস্থ করি যার সবার মুখস্থ আছে একটা সুরা যাদের কম মুখস্থ আছে তারাও পড়ে জুমার দিনে যেমন হালা আল্লাহ এবং যে নিজেই মাধ্যম হাদিস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার তা আমরা একাধিক দৃষ্টান্ত দিনী মুসলিম ভাই বোনের কাছে পেশ করতে পারি যেমন রাসুল সালি সাল্লামের কাছে যখন কেউ দিন ধর্ম মানাও জানার জন্য আসত তখন তিনি নিজে বলতেন বাঙ্গীকার করঙ্গীকারবদ্ধ হইলা তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তার সাথে বিন্দু মত শরিক করো না তু তোমরা অশ্লীল কাজে লিপ্ত হো না তারা সেখান থেকে পৃথিবীতে ছড়িয়ে বিভিন্ন জায়গাতে তারা সেটা সামনে তিনি একটা দৃষ্টান্ত দিতে পারি আমরা দেখতে পাই যে ওই সুবাদে এসে রাসুল সাল্লামের কাছে তারা শরীয়ত জানতে চাইলো তখন আল্লাহ রাসুল তাদেরকে প্রথমে স্বাগতম জানালেন মারা হবা তোমরা তোমাদের স্থগিত রাখছি বিরতির পরে আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন আল্লাহুল আর বিশ্বব্যাপী তার ক্রমবিকাশ এই আলোচ্য বিষয়ের উপরে পর্বভিত্তিক আলোচনায় আমরা আপনাদের উপহার দিচ্ছিলাম বিশ্বব্যাপী হাদিস শাস্ত্রের ক্রমবিকাশ আর এর উৎপত্তি কেমন করে হয়েছে আমরা বলছিলাম এই হাদিসের জ্ঞানীতে কিভাবে ছড়িয়ে পড়লি দৃষ্টান্ত জি তার একটি দৃষ্টান্ত আমরা পেশ করছিলাম যে ইসলামের সূচনার দিকে একটা সম্প্রদায় রাসুল সাল্লাহামের কাছে এসে উপস্থিত হলো তারা ইমান সম্পর্কে জানতে চাইলো রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে প্রথমে স্বাগতম জানালেন এবং বললেন তোমাদের কোনো অপদস্ত অপমান নেই তোমরা নিজে থেকে এসেছ এখানে তোমাদের এখানে আসতে বাধ্য করা হয়নি এই কথা বলার পরে তিনি চারটে জিনিস তাদের আদেশ করলেন আর চারটে জিনিস তাদের নিষেধ করলেন চারটে জিনিস আদেশে ছিল আল্লাহ আল্লাহতালের সাথে সেরেক না করা সলা তাদাই করা জাকাত প্রদান করা এই সব বিধানগুলি ছিল নিষেধ করলেন তবে পাত্রগুলি চিরদিনের জন্য নিষেধ নয় এখন আর ওইসব পাত্রগুলি নিষেধ নয় এরপরে যেটা আল্লাহ রসুল বললেন সেটাই হচ্ছে আমাদের সম্পৃক্ত আলোচনা সেটা হলো তিনি বললেন যে साधी सम्भव है सब जगह এবং সেটা প্রচার করার দায়িত্ব আল্লাহ হাদিস উৎপত্তি দৃষ্টান্ত আমার মনে হলো যেটি সহিদ ছয় হাদিস ৬৩১ নম্বর হাদিস তিনি বলছেন যে আমি এবং এসে আমরা অবস্থান করলাম অবস্থান করলাম বিশ দিন আমরা দিন সম্পর্কে শিক্ষা নিলাম নেওয়ার পরে রাসুর সাল আলহিসাল সাহাবি বারবার বলছেন ওয়াকান রাহিমা নবী সাল্লাম মানুষের প্রতি যে কত সদয় ছিলেন তিনিছে না সাহাবি বর্ণা করছেন যে ওয়ান্লাম রাহিমা সব তিনি দয়াশীল ছিলেন তো নবী সাল্লামের কাছে যখন তারা বিশ দিন থাকলেন নবী সাল্লাম বুঝতেছেন যে বাড়িতে যাওয়া প্রয়োজন তখন তিনি শেষ মুহূর্তে বললেন যে তোমরা যাচ্ছ ঠিক আছে যাও যেগুলি তোমরা আমার কাছে শিখলা এগুলি তোমরা শিক্ষা দাও যাদেরকে তোমরা রেখে এসেছ তোমাদের বউ বাচ্চা প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে এখানেই তিনি এই কথাটিও বললেন ও সল্লু কামার এই চল্লি তোমরা বিশ দিন আমার কাছে থাকলা আমার কাছে থেকে কিভাবে আমি সলাদ আদায় করেছি আমাকে তোমরা দেখেছ তোমরা সালাত যেভাবে আমাকে দেখেছ সুতরাং হাদিসের উৎপত্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাম এর কাছেই। আর তার কাছে এসেছে একটি এটা তার সরাসরি আদেশ যেভাবে পৌঁছে দিয়ে আল্লাহ আমার বাণীগুলি তোমরা পৌঁছে দাও একটা বাক্য হলেও আমার শরীয় একটি বাক্য হলেও তোমরা অন্যের কাছে এমন আল্লাহ রাসাল্লের এই বাক্য দ্বারা প্রমাণিত হয় যে যখন যে বাক্যটি শরীয়তের জানতে পেরেছে যে ব্যক্তি তার এটা জরুরি জিম্মেদারি যে আরেকজনের কাছে কি করবে পৌঁছে দেওয়া পৌঁছে দিবে এটা পর্যন্ত আমি থাকবে যেতার পাশ দিয়ে আবার ফিরে যেত কিন্তু আমাদের বাসাটা ছিল পানির পাশে তারা আসলেই তারা ওই গল্প করতো কি আল্লাহ রাসুল বললেন তারা করোন মাজিদের আয়াত পড়তো আমি ওগুলো ওখানে খেলাধুলা করতো ছোট ছেলে আমি মুখস্থ এরপরে আমাদের চাচারা আত্মীয় আমার পিতারা সব অপেক্ষা করতো যে দেখা আমাদের এলাকা থেকে কাছে দিন ধর্ম জানাও মানার জন্য তা আমার আত্মীয় স্বজন এবার আল্লাহ রসোল একটা বাক্য বলে দিলেন তাদেরকে যে ঠিক আছে তোমাদেরকে তো দিন ধর্ম আমি পেশ করলাম এভাবে তোমরা পালন করো আর তাদেরকে বলে দিলেন ইয় এবার আমাদের গ্রামের লোকের এসে খুঁজতে কার বেশি কোরআন জানা আছে দেখে হয়ে গেলো আমি সবচেয়ে কোরআন বেশি মুখস্ত করে রেখেছি কেন আমার তখন বুকটা একবারে এটা একটা গোডাউন হয়ে গেছে কোরআন মাজিদের আয়াতে কি করে আমাদের আরবাই শোনার সাথে সাথে স্মৃতিতে ধরে রাখবে এটা আল্লাহ ধরে রেখেছে উনি বলছেন যে আমার এই পেটটা তারা আমাকে আগে করে দিল আমি তখন তাদের এমামতি করলাম তখন আমার বয়স সাত বছর ছয় বছর সাত বছর এমাম বখারি রাহেমাহ দিন প্রচার ব্যাপারে এহাদিসটি নিয়ে এসেছেন এবং এমামতি করার ব্যাপারে এহাদিসটি নিয়ে এসেছেন যে বয়স কম হলো যদি কোরআন মজিদ ভালো জানে তাহলে তোমরা তোমাদের কারীর এমমের পিছন দিক ঢাকো তখন তারা আমাকে একটা পোশাক তৈরি করে দিল যে দেখেন এইভাবে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিস্তার ঘটেছে হাদিস এভাবে ছড়িয়ে পড়ে যে আদুল আমার সকল সাহাবা তারা সবাই নিষ্ঠাবান সবাই আমানতদার সবাই সততার সাথে রয়েছেন আমরা এইখানে আল্লাহ রসুল সাল্লাহিস্লামের ওই গুরুত্বপূর্ণ হাদিসটি পেশ করতে পারি যেখানে আবু হরেরা রাজি আল্লাহ তাল বলেন ও মামা বাহেলি রাজি আল্লাহ বলেন আবু বাকর রাজি আল্লাহ তালন বলেন অনেকেই যে আল্লাহরসুল যখন বিদায় হজে ভাষণ দিলেন বিদায় হজের ভাষণ দেওয়ার শেষে যেটা তিনি বললেন যে হাল বাল্লাগতো আমি কি আমার জিম্মেদারি পৌঁছেছি পালন করেছি তখন সাহাবিগণ বলেন জি হ্যাঁ আপনি আপনার জিম্মেদারি আপনার রেসালাত তখন তিনি এভাবে আঙ্গুলটা উঠিয়ে বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উপস্থিত সবাই বলল আমি আমার জিম্মেদারি পৌঁছে দিয়েছি পরে তিনি যেটা বললেন তিনি বললেন আজ যারা উপস্থিত রয়েছ তোমরা যারা অনুপস্থিত তাদের কাছে এবং তারা বিস্তারা গুরুত্বপূর্ণ আমাদের খুব ইচ্ছা হচ্ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা যে আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে ব্যাপারে আপনাদের জন্য আরো কিছু তথ্য ও তাত্ত্বিক আলোচনা আমরা উপহার দেই কিন্তু এ পর্বের সমাপ্তির ঘন্টা বেজে ওঠার কারণে আমরা উপসংহারে চলে যাচ্ছি তো প্রতীয়মান হলো ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে হাদিস শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ স্বয়ং নবী মাহমুদ রসুল্লাহ আলী আসসালামের পক্ষ থেকেই হয়েছে এবং তিনি তার সময় থেকেই এটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে সাফল্য মন্ডিত করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন লাকুম। মুসলমেন আসসালামুকম আহমতাল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 থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ টাকা জন্য কল করুন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন